আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আলমিন ওসলাত আলানব মহামি ওয়সহাবিহি আজমাইন আমর্শক পিস বাংলার এই প্রোগ্রাম যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আজ আমাদের আলোচ্য বিষয় হবে অন্তরের আমলসমূহের মধ্য থেকে একটি গুরুত্বপূর্ণ আমল অন্তর দ্বারা যে সমস্ত ভালো কাজ একজন মানুষ সম্পাদন করে থাকে ইতিবাচক যে সমস্ত কাজসমে একজন মানুষ করতে পারে তমধ্য থেকে অন্যতম একটি ভালো কাজ হল খুসু খুশো এর মূল অর্থ হলো অন্তর নরম হয়ে যাওয়া অন্তরের বিনম্রতা কারোর প্রতি শ্রদ্ধা ভরে ভক্তি সহকারে যদি অন্তর বিনম্র হয়ে যায় তো সেই অবস্থাটিকে বলা হয় খুসো তবে অন্তরের এই অবস্থা শুধু অন্তরের মধ্যে সীমাবদ্ধ থাকে না খুবই স্বাভাবিক অন্তর যখন বিনম্র হয়ে যায় কারোর প্রতি শ্রদ্ধা বলে তখন একজন মানুষের সমস্ত বাহ্যিক অঙ্গ সমূহ ও সেই ব্যক্তির প্রতি বিনম্র ভরে তার হুকুম আহকামকে পালন করতে থাকে তার নির্দেশকে ফলো করতে থাকে অতএব খুশুর তথা বিনয় এবং বিনম্র অবলম্বন করা অন্তর থেকে এটির ফলে মানুষের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গও কারোর প্রতি বিনয় অবনত হয়ে যায় তার অনুগত হয়ে যায় কিন্তু খুশুরের মূল যে বিষয়টি সেটি হলো অন্তরের অন্তরের বিনম্রতাকেই হুসু বলা হয় রসুলুল্লাহ সাল্লিয় সাল্লাম সোহি মুসলিমের বর্ণায় এসেছে তিনি আল্লাহ সু মাহাতালাকে লক্ষ্য করে বলেছিলেন ওহাসা আলাকা সেনাই ওবসরি অমো আদামি হে আল্লাহ আমার দৃষ্টিশক্তি আমার শ্রবণ শক্তি আমার অস্থি আমার মজ্জা সব কিছু আপনার জন্য বিনয় অবনত এখানে বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের কথা সুলসাল্লাম বলেছেন যে সেগুলো আল্লাহর প্রতি বিনয় অবনত আল্লাহর প্রতি সেগুলো বিনয় অবনত হওয়ার কথা যে তিনি বলেছেন এখানে মূলত অন্তরের বিনয়ের ফলে অন্তরের সৃষ্ট হুসুর এর ফলে বাহ্যিক অঙ্গ যে খুশু হয় সেটি তিনি বুঝিয়েছেন কোরআনে করিম আল্লাহ সোহান খুসু সম্পর্কে বিভিন্ন জায়গায় আলোচনা করেছেন আল্লাহালা বলেন তোমরা আল্লাহর কাছে सहाज्य तलब कर सालाद सबर मे अरे सालातर मध्यमे नामज पढ़े आल्ला सहाज्य चाव यार्ज नए ये अत्यंत कठिन कष्टसाध्य एक क्या इन्ना आदल खासी आईन तब जरा खुशु अवलम्बन कर जर अंतरे खुशु आसे आल्ला श्रद्धा जरा विनम्र होते तहज खुशु तथा आल्लर प्रति विनम्रता एट अर्जन कर बोझा गया खूब सहज क्ज नय अथच यत्यंत जरूर काज রসল্লা সাল্লা সাল্লাম আল্লাহ পাকরবলাদের কাছে দোয়া করতেন আল্লাহ এমন অন্তর থেকে পানা চাই যে অন্তরে খুশুয়া নেই যে অন্তর আপনার ভয়ে আপনার প্রতি শ্রদ্ধায় বিনম্র হয় না অবনত হয় না যে অন্তর আপনার জন্য শ্রদ্ধায় ভেঙে পড়ে না সেরকম অন্তর থেকে পানা চাই তাহলে বোঝা গেল অন্তরের মধ্যে খুশু থাকা অত্যন্ত জরুরি একটি কাজ আর এই অন্তরের খুশুটাই সালাতের মধ্যে প্রতিফলিত হয় বাহ্যিকভাবে দেখা যায় আল্লাহ সুতরাহ মমিনুর ভিতরে একজন ইমানদারের সফলতার কয়েকটি পূর্ব শর্ত বর্ণনা করেছেন তার ভিতরে প্রথম যেটি বর্ণনা করেছেন সেটি হলে খুশু অবলম্বন করা বিশেষ করে সালাতের ভিতরে আল্লাহ তালা বলেন আফলা হেলম আল্লাদিন ওই সমস্ত ইমানদাররা সফল কাম হয়ে গেছে যাদের অন্তরে সালাত আদায় করছে অথচ তাদের অন্তরে খুশু আছে আল্লাহর ভয়ে যারা বিনম্র যারা সালাতের মধ্যে খুশু অবলম্বন করে অতএব খুশু অবলম্বন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে বিষয়ের উপরে একজন ইমানদারের জীবন সাধনার সফলতা নির্ভর করে আল্লাহ সুমতলা এখানে আটটি শর্তের আলোচনা করেছেন তার প্রথম এবং প্রধান শর্ত হিসেবে উল্লেখ করেছেন এটি যে একজন ইমানদার তখনই সফল কাম হবে যখন তার প্রথম যে জিনিসটি সেটি হলো সালাতের ভিতরে খুশু আসবে এরপর আল্লাহ তালা এক পর্যায়ে সালাতের ভিতরে খুশু আসলে কি লাভ হবে সে বিষয়ে আল্লাহ তালা বলেন যে উল্ ইকাহমুল ওয়ারেসুন তারাই হলেন উত্তরাধিকারী আল্লা দিন ইয়ারেসুন আল ফিরদৌস হুমফি হা খালেদন যারা ক্যামতর ময়দানে বা পরকালে যারা জন্নতুল ফিরদৌসের অধিকারী হবেন তারা হলো এরা যাদের মধ্যে এই গুণগুলো আছে তার প্রথমটি হলো খুসু সময় শুধু এখান থেকে স্পষ্ট আমরা বুঝতে পারলাম যে আল্লাহ সুহান তালার কাছে খুসু আর গুরুত্ব অপরসীম আর এই খুসু বা অন্তরের এই বিনম্রতা এটি ছাড়া আমাদের সালাত এর কোনো মূল্য থাকবে না আমাদের ইবাজতের কোনো মূল্য থাকবে না হজরত হোজাই ফরাদি আল্লাহ তুল আহ থেকে বর্ণিত হোজাই ফারাদি আল্লাহ তুল আহ বলেন এই উম্মতের সর্বপ্রথম যে জিনিসটি আল্লাহ তালা তুলে নিয়ে যাবেন সেটি হল সালাদের খুশুর অর্থাৎ মানুষ সালাদ আদায় করবে কিন্তু খুশু থাকবে না অন্তরের বিনম্রতা থাকবে না অন্তর সালাতের মধ্যে উপস্থিত থাকবে না এই উন্ম্মতের যত কল্যাণকর দিক আছে যত ভালো গুণ বৈশিষ্ট্য আছে তার মধ্যে থেকে এই খুশোরটিকে আল্লাহ তালা সর্বপ্রথম তুলে নেবেন অর্থাৎ উন্মতের মধ্যে খুশু থাকবে এই কল্যাণ হারাবে সর্বপ্রথম এবং সব শেষে যে কল্যাণটি এই অম্ম থেকে উঠে যাবে সেটি হল সালাতি উঠে যাবে প্রথমত সালাত থাকবে কিন্তু খুশু থাকবে না হাদিসের শেষের দিকে তিনি বলেন তুমি একটি জামাত দেখবে যারা সালাত আদায় করছে অথচ তাদের কারোর অন্তরেই হুসর নেই অতএব আমাদের সকলকে এই হাদিসের প্রতি লক্ষ্য করে অন্তরে আমাদের হুসু আছে কি নাই আল্লাহর ভয় আমার অন্তরটা বিগলিত হয় কি না আমার অন্তরটা নরম হয় কি না এটি দেখতে হবে আল্লাহ তালা কোরআনে কারিমের বলেন আল্লাহ আল্লাহার স্মরণে অন্তর বিগলিত হয় অন্তর নরম হয়ে যায় অন্তর বিনম্র হয়ে যায় এরকম অবস্থা এখনো পর্যন্ত ইমানদারদের অর্জন করার সময় হয়নি এখনো পর্যন্ত এমন অবস্থা সৃষ্টি করার মতো সময় ইমানদারদের জীবনে আসেনি আল্লাহ সুবাহতালাহ আয়তের মধ্যে অত্যন্ত আবেগময় ভাবে আবেগময় ভঙ্গিতে আল্লাহ তালা আমাদেরকে খুসু অবলম্বন করার আল্লাহ তালার ভয়ে অন্তরটাকে বিনম্র করার প্রতি আহ্বান করছেন রসুল্লাহ সাল্লাহের বহু হাদিসে এই বিনম্রতার বিষয়টি উঠে এসেছে বিশেষ করে সালাতের ভিতরে বিনম্রতার কথা স্পেশালি হাদিসের ভিতরে বারবার বলা হয়েছে রসুল আল্লাহ সাল্লিহলামের সাত করেছেন যে কোনো মুসলিম ব্যক্তি সালাত আদায় করবে পাচক তো ফরজ সালাদ এবং খুসু এই সালাতের ভিতরে অবলম্বন করবে ভালো করে উজু করবে সে ব্যক্তি ওই ফরজ সালাতের পরবর্তী ফরজ সালাতের আগে আগে বা মাঝামাঝি যে সমস্ত গুণাহ বা ছোট কাজ অন্যায় করেছে সেগুলো সবগুলো আল্লাহ তাল্লাহ মাফ করবেন তার ওই খুশপূর্ণ সালাতের কারণে এভাবে রসুল আল্লাহ সাল্লাহ সাল্লামের আরও বিভিন্ন হাদিসে আমাদেরকে সম্পর্কে রসুল সাল্লাহ সাল্লাম উৎসাহ দিয়েছেন এক হাদিসের ভিতরে আসে রসুল্লাহ মুজাহিদ বা তথা আল্লাহ রাসাল্লাহ জেহাদ করে তাদের সঙ্গে তুলনা করেছেন ওই ব্যক্তির সঙ্গে যে ব্যক্তি হা যে ব্যক্তির অন্তরে খুশু আস অন্তরে খুশু কিভাবে আসবে অন্তরে খুশু বা আল্লাহ তালার ভয়ে অন্তরকে বিনম্র করার জন্য আল্লাহ তালার জিক্র আল্লাহ তালার স্মরণ বেশি বেশি করতে হবে এবং আল্লাহ তালার ভয়ে অন্তর বিনম্র হওয়ার জন্য আল্লাহর যে সমস্ত কুদরত আল্লাহ তালা দুনিয়াতে রেখেছেন বিশেষ করে পূর্ববর্তী যে সমস্ত জাতিকে আল্লাহ তালা ধ্বংস করেছেন তাদের ধ্বংসের চিহ্ন আল্লাহ তালা রেখেছেন সেগুলোকে দেখতে হবে আমরা আজকাল অনেক সফর করে থাকি অথচ আল্লাহ তালার সে সমস্ত কুদরত দেখার জন্য সফর আমাদের জীবনে খুব কমই হয়ে থাকে আল্লাহ তালা এর সাত কোশ্চেন্দিবিন হে রসুল আপনি বলে দিন তোমরা ধরা পৃষ্ঠে পৃথিবীতে ভ্রমণ করো ভ্রমণ করে দেখো তোমাদের পূর্বে যে সমস্ত জাতিরা আল্লাহর অবাধ্য হয়েছে আল্লাহর হুকুমকে লঙ্ঘন করেছে আল্লাহর কথাকে অবিশ্বাস করেছে তাদের পরিণতি কি ভয়াবহ হয়েছে সেটি তোমরা গিয়ে সফর করে দেখো অথব অন্তরে খুশুর বা আল্লাহর ভয়ে অন্তর বিনম্র করার জন্য আল্লাহ তাল্লার স্মরণ যেমন বেশি বেশি করতে হবে তেমনিভাবে আল্লাহর কুদরতকে বেশি থেকে বেশি অবলোকন করার চেষ্টা করতে হবে এই খুশোর বা অন্তরের বিনম্রতা এখানে উদ্দেশ্য শুধুমাত্র আল্লাহর প্রতি বিনম্র হওয়া বান্দার প্রতি এবং নিজের প্রতি বা অন্যদের সঙ্গে তুলনা করে নিজেকে তুচ্ছ এবং ছোট মনে করে বিনম্রতা অর্জন করা সেটিকে হুশোর বলা হয় না সেটিকে তাওয়া দেওয়ার বলা হয় সেটি ইশাল্লাহ পরবর্তী কোনো আলোচনায় আসবে অন্তরের আরেকটি গুরুত্বপূর্ণ আমূল হল ভয় এ ভয় বলতে পার্থিব কোনো সাধারণ ভয় নয় এই ভয় বলতে উদ্দেশ্য হল আল্লাহতালার ভয় একজন ইমানদার এর একটি ভালো গুণ হলে তিনি আল্লাহকে ভয় করবেন আল্লাহর ভয় যদি কারোর অন্তরে থাকে তাহলে তার দ্বারায় যে কোনো গুণা এবং পাপাচারের কাজ করা অত্যন্ত কঠিন হয়ে যায় কষ্টসাধ্য হয়ে যায় খুব সহজেই সে আল্লাহর অবাদ্যতা থেকে বাঁচতে পারে যদি তার অন্তরে আল্লাহর ভয় থাকে পুরাণে কারিমি আল্লাহ সুবাহ বলেন ও আমা রব্বি আল্লাহর কাছে কি আমাদের ময়দানে দাঁড়াতে হবে এই ভয়ে যার ভিতরে কাজ করে এবং হাওয়া সেই ভয়ে যদি কেউ তার প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করে কন্ট্রোল করে অন্যায় কাছ থেকে ফিরিয়ে রাখে তবে তার জন্যেই হবে জান্নাতের ঠিকানা এই ভয় প্রসঙ্গে আল্লা সুবাহনতা আলা কোরআনে করিমের বিভিন্ন জায়গায় আল্লাহ তালাকে ভয় করার আহ্বান করেছেন এবং ভয় করার নির্দেশ আল্লাহতলা করেছেন কিন্তু আল্লাহ এই ভয় বড় পিকুলিয়ার বড়ো আশ্চর্যজনক বড় অদ্ভুত বড়ো ব্যতিক্রম দুনিয়াতে মানুষ মানুষকে বা মানুষ অন্য কোনো প্রাণীকে বা কোনো ক্ষতিকর বস্তুকে দেখে যদি ভয় করে তো সে ভয়ের ফলে মানুষের অন্তর অস্থির হয়ে যায় মানুষ ব্যাকুল হয়ে যায় কিন্তু সুহান আল্লাহ আল্লাহর ভয় যদি কারোর অন্তরে আসে তাহলে তার অন্তর ব্যাকুল হয় না বরং আরও স্থির হয়ে যায় আল্লাহ সুবাহান আল্লাহর কুদ্রতের অন্যতম একটি প্রমাণ এটি যে আল্লাহর ভয়ে মানুষের অন্তরে স্থির হয়ে যায় আপনার জীবনে যদি আপনি কখনো কোনো মানুষকে ভয় পেয়ে থাকেন কোনো হিংস্র প্রাণীকে ভয় পেয়ে থাকেন কোনো খারাপ লোকের অকল্যাণকে ভয় পেয়ে থাকেন তো দেখবেন অন্তর অস্থির হয়ে যাচ্ছে পক্ষান্তরে। আল্লাহর ভয়ে আল্লাহর পাকড়াওর ভয়ে একটু চোখের পানি ফেলে দেখুন একটু ভয় সৃষ্টি করার চেষ্টা করুন অন্তরে আল্লাহর আজাব আল্লাহর গজব আল্লাহর পাকড়াও আল্লাহর এ সমস্ত কুদরত সম্পর্কে একটু চিন্তা ভাবনা করুন চিন্তা ভাবনা করলে অন্তরের ভিতরে আপনার ভয় আসবে আর সে ভয় যখন আসবে তখন দেখবেন সেই ভয় যদি চোখের পানি আসে বরং অন্তর আরও স্থির হয়ে যায় পাতলা হয়ে যায় সময় তো শুধু আল্লাহ তালা আমাদের সকলকে অন্তরের সেই গুরুত্বপূর্ণ গুণ আল্লাহর ভয় অর্জন করার তফিক দান করুন সময় হলো একটি ছোট্ট বিরতিতে যাওয়ার ইংশা আল্লাহ বিরতির পর আমরা বসন্তের বৃষ্টিতে যেমন সবুজ হয়ে ওঠে মরুভূমি তেমনি জীবন্ত হয়ে উঠে আল কোরআনের জ্ঞানের ঝন্ডাধারায় মানব হৃদয় আপনি কি চান তো জুড়ে অনন্ত জীবন তাহলে দেখুন বিশ টিভি বাংলায় আমাদের আয়োজন আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান जान कत सुंदर भा पवित्र कुरान अगणित जीवन के आलोकित कर अल आल कुरान जीवन घनीष्ठ विधि विधान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 আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ দেখুন রহমতুল্লাহরাত বিরতির পর আপনাদের আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোচনা চলছিল অন্তরের আমলসমূহ প্রসঙ্গে অন্তরের আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো বিনয় আমরা বিরতির পূর্বের আলোচনায় অন্তরের একটি গুরুত্বপূর্ণ গুণ বা অন্তরের গুরুত্বপূর্ণ একটি আমল এর কথা বলছিলাম খুসুর নামে খুসু হল মূলত আল্লাহ আল্লাতালার ভয়ে শ্রদ্ধা বরে বিনম্র হওয়া অন্তর আল্লাহর প্রতি আর এখন যেটি আলোচনা করতে চাইছি সেটিকে বলা হয় তওয়াদ বিনয় এখানে বিনয় বলতে ব্যাপক অর্থে সকলের জন্য বিনয় হয়ে যাওয়া সকলের প্রতি বিনয় হয়ে যাওয়া এখানে তওয়াদ অর্থাৎ বিনয় বলতে যেটা আমরা বোঝাচ্ছি সেটি আরও ব্যাপক আল্লাহর প্রতি বিনয় হওয়া আল্লাহ রসুল সাল্লাস্লামের প্রতি বিনয় হওয়া মানুষের প্রতি বিনয় হওয়া এবং ছোটর প্রতি বড়োর প্রতি ওলামাদের প্রতি বিভিন্ন ব্যক্তি এবং শ্রেণীর প্রতি বিনয় হওয়াকে এখানে বোঝানো হয়েছে এই বিনয় অন্তরের একটি গুরুত্বপূর্ণ গুণ আল্লাহ তালা কোরআনে করিমের ভিতরে বলেন ওয়াইবাদ রহমান আল্লাহর বান্দা অর্থাৎ আল্লাহর খাঁটি বান্দা তারাই যারা জমিনে যখন চলাচল করেন তখন বিনম্রতার সাথে তারা চলাফেরা করেন দাম্ভিকতার সাথে চলাফেরা করেন না খুব ধীরে সুস্থে চলাফেরা করেন এখানে আল্লাহ তালা বান্দার বিনয়ের গুণকে প্রশংসা করে বলছেন যে যাদের ভিতরে বিনয়ের গুণ আছে তারাই হলো আল্লাহ তালা প্রকৃত বান্দা উন্নয়তা আল্লাহ তালা বলেন তিলকত দারুল আখরা আখরাতের ঘর সেই ঘর আলু আমি ওই সমস্ত লোকদের জন্য ধার্য করেছি ওই সমস্ত লোকদের জন্য ঠিক করে রেখেছি যারা জমিনে অহংকার করে না যারা জমিনে ফাঁসা সৃষ্টি করে না অর্থাৎ যারা বিনম্র থাকে দুনিয়াতে তাদের জন্যই আখরাতের কল্যাণ আল্লাহ তালা নিহিত রেখেছে সহি মুসিম হাহাদিস করেছেন অমাত আহাদুল্লিল্লাহ রফাহুল্লাহ কেউ যদি আল্লাহর আসতে আল্লাহর জন্য যদি কেউ বিনয়কে অবলম্বন করে তাহলে সে ব্যক্তিকে আল্লাহ তালা তার মর্যাদাকে আল্লাহ তালা বলন্দ করে দেন বাড়িয়ে দেন আর উঁচু করে দেন আমাদের রসুল আকরাম সাল্লাহ আলহিহি মাঝে অসাধারণভাবে বিনয়ের গুণটি আমরা দেখতে পাই অসাধারণ বিনয় আল্লাহ তালা রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে দিয়েছিলেন আয়সারদ আলাহ তাল্লাহনাকে জিজ্ঞাসা করা কি করতেন তখন তিনি বলেন তিনি আমাদের পারিবারিক কাজে আমাদের মেলি কাজ করবে তিনি সহায়তা করতেন এপরে সালাত এর সময় হলে তিনি সালাদ আদায় করতে যেতেন অথবা কেউ ডাক দিলে সেখানে তার ডাকে সাড়া দিয়ে যেতেন কিন্তু ঘরে যতক্ষণ থাকতেন আমাদের কাজে হেল্প করতেন তিনি নিজের জুদা নিজে সেলাই করতেন তিনি নিজের জামা নিজে সেলাই করতেন কোনো গরিব দিনহীন মিসকিন এবং সাধারণ মানুষ দাবাত দিলে তার দাবা তিনি সাড়া দিতেন অনেক গরিব এবং সাধারণ মানুষ অসুস্থ হলে তাকে দেখতে যেতেন সেবা দিতে যেতেন এবং তাদের খবর নিতেন রসোল্লাহ সাল্লি হস্লামের বিনয়ের অনেক অনেক নজির আছে যেগুলো বলে শেষ করা কঠিন এই বিনয় যখন একজন ইমানদারের ভিতরে এসে যাবে তখন আল্লাহ তালা তার মর্যাদাকে বাড়িয়ে দিবেন। তবে এই বিনয়টা শুধুমাত্র বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের বিনয় নয় বিনয়টা মূলত হল অন্তরটা নরম হয়ে নিজেকে তুচ্ছ মনে করা এবং অন্যদেরকে শ্রেষ্ঠ এবং ভালো মনে করা এই বিনয়ের গুণ আমরা অনেক সময় দেখি যে মানুষের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গে প্রকাশ হয় যেটি আমরা বিনয় বলতে পারি কিন্তু সেটি প্রকৃত বিনয় নয় আল্লাহ তালা করিমে বলেন আফামাই ইয়ম শি মুকিবানা আলা ওজিহী আহদা আমি আলা সাকিম যে ব্যক্তি তার মাথাকে নত করে একেবারে বিনয় জাহির করে রাস্তায় চলাফেরা করে সে বেশি হেদায়তপ্রাপ্ত নাকি যে ব্যক্তি সোজা হয়ে চলাফেরা করে কিন্তু সঠিক পথে চলে বাঁকা পথে চলে না সেই ব্যক্তি বেশি হেদায়তপ্রাপ্ত তাহলে বোঝা গেল মাথা নত করা ভেঙে পড়া একেবারে বিনয় জাহির করা এটা মূলত বিনয় নয় এটা বিনয়ের আলামত হতে পারে কিন্তু মূল বিনয় যেটি সেটি হলো অন্তরের কাজ অন্তরে নিজের প্রতি নিজের তুচ্ছতার একটি ধারণা বদ্ধমূল হয়ে যাওয়া যে কোনো বিষয়ে নিজেকে ছোট মনে করা এটি হলো বিনয় এই বিনয়কে আমরা কয়েক ভাগে ভাগ করতে পারি আল্লাহর প্রতি বিনয় আল্লাহর প্রতি বিনয় বলতে উদ্দেশ্য হলো আল্লাহ যে সমস্ত বিধান দিয়েছেন যে সমস্ত হুকুম হাকাম নাজিল করেছেন সেগুলোর প্রতি বিনয় অবলম্বন করা অর্থাৎ সেগুলোকে মেনে নেওয়া সেগুলোকে বিশ্বাস করা সেগুলোর সামনে মাথানত করে দেওয়া এটি হল আল্লাহর প্রতি বিনয় রাসুল সদসাল্লামের প্রতি বিনয় বলতে একই উদ্দেশ্য তিনি যে সমস্ত বিধিবিধান দিয়েছেন যে সমস্ত আদর্শ আমাদেরকে দিয়ে গেছেন তার দেওয়া আদর্শকে মাথা পেতে নেওয়া মাথা পেতে তার দেওয়া আদর্শকে মেনে নেওয়া এটা হলো তার প্রতি বিনয় আর সাধারণ মুসলিমদের প্রতি যে বিনয় সেটিকে আবার কয়েক ভাগে আমরা ভাগ করতে পারি ওলামাদের প্রতি বিনয় হবে এক ধরনের বড়দের প্রতি সম্মান হবে এক ধরনের রসোল্লা সাল্লি সাল্লামের একাদিসে তিনি ইরাদ করেছেন মাল্লাম কাবিরানা, ইউর কবীর আনা ওলামিয়র হামসগীর আনা ওলাম ইউবাজ ওলামা আনাজিল্লা আলম আনা ফালঈসামিনা যে ব্যক্তি আমাদের বড়দেরকে সম্মান করে না ছোটোদেরকে স্নেহ করে না এবং আমাদের মধ্যে যারা ওলামা আসেন তাদেরকে যে ব্যক্তি সম্মান করে না সে আমার অন্তর্ভুক্ত নয় আমার উন্মতের অন্তর্ভুক্ত নয় সম্মানিত দর্শক রসল্লা সাল্ল সাল্লামের হাদিস থেকেও আমরা বিনয়ের একটা রোডম্যাপ পাচ্ছি যে বিনয় আমরা ওলামাদের প্রতি বিনয়ী হব আমরা বড়দের প্রতি বিনয়ী হব আর ছোটদের প্রতি স্নেহ করব ছোটোদের প্রতি স্নেহ করলাম সেটাও এক ধরনের বিনয় আমি যে তাদেরকে স্নেহ না করে তাদের প্রতি রূঢ় হয়ে যাই সেটি বিনয়ের বিপরীত অতএব আমাদের সকলকে বিনয় অবলম্বন করতে হবে কিন্তু এই বিনয় অবলম্বন করতে গিয়ে কখনো যেন এত বেশি হয়ে না যায় অর্থাৎ বিনয়ের মাত্রাও যেন এতটা হয়ে না যায় যে আমি কোনো অন্যায় দেখলে সেখানেও বিনয়ী থাকি অন্যায় যখন দেখব তখন সেখানে আমাকে প্রতিবাদী হতে হবে তখন সেখানে প্রতিবাদ করাটাই আল্লাহতালার নির্দেশ আমি অন্যায় দেখে না সে ব্যক্তি অন্যায় করছে আমি তো চাইতে খারাপ থাক আমি নিজে নিজের খারাপ নিয়ে পড়ে থাকি এটি নয় বরং কোন কোন ক্ষেত্রে বিনয় অবলম্বন করা দর্শনীয় তার ভিতরে একটি হলো কোনো অন্যায় দেখলে সে অন্যায় বাধা না দিয়ে যদি আমি বিনয় অবলম্বন করি তো সেটি গ্রহণযোগ্য বিনয় নয় এই বিনয় ইসলাম কামনা করে না কিন্তু এছাড়া সাধারণভাবে দুনিয়ার সমস্ত মুসলিমদের সম্পর্কে আমার ধারণা হবে এই যে তাঁদের সমস্ত ভালো কাজগুলো হয়তো আল্লাহ তালা কবুল করবেন আল্লাহ কাছে তারা অনেক মর্যাদা পাবেন আর এর বিপরীতে হয়তো বা আমি আল্লাহ পাকবিসদের কাছে যত আমল করেছি আল্লাহ তালা সেগুলোকে কবুল না করলে আমার সে আমলের কবুলের কোনো মূল্য থাকবে না অতএব একজন ইমানদারের উচিত বিনয় অবলম্বন করা নিজেকে ছোট মনে করা আল্লাহর প্রতি বিনা অবলম্বন করা রসুলের প্রতি বিনয় অবলম্বন করা এবং সাধারণ মুসলিমদের প্রতি বিনয় অবলম্বন করা আল্লাহ সুবাহ তালের কাছে আমরা এই জন্য দোয়া করি অন্তর্জাতীয় অবনত থাকে বিনম্র থাকে অন্তরের আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো দাবাক্কুল তত আল্লাহর প্রতি ভরসা আল্লাহর প্রতি ভরসা এটাও বান্দার অন্তরে অর্জিত একটি গুরুত্বপূর্ণ আমল এই তাওয়াক্কুল যদি কারোর মধ্যে না থাকে তো সেটি কোনো কোনো পর্যায়ে মানুষকে বেইমান করে দেয় আর যদি অন্তরে তাওয়্কুল থাকে অন্তরে যদি ভরসা থাকে আল্লাহর প্রতি তাহলে সেটি একজন মানুষকে পূর্ণাঙ্গ মৌমিন হিসেবে রূপদান করে কোরআনে করিমি আল্লাহ তাল সাদ করেছেন অমাইয়া তওয়াক্কাল যে ব্যক্তি আল্লাহর প্রতি ভরসা করে যে ব্যক্তি আল্লাহর প্রতি তাওয়াকুল করে সে ব্যক্তির জন্য আল্লাহ তালা যথেষ্ট হয়ে যায় সাঈদেবনে জুবায়ুর রহমতুল্লাহে আলাই খাত তাবি তিনি বর্ণনা করেছেন যে গুরুত্বপূর্ণ একটি অংশ ভাগ হলো তাওয়াক্কুল তথা আল্লাহ তালার প্রতি ভরসা এটিকে তিনি ইমানের অর্ধেক বলেছেন অতএব আমরা সকলে এই তাওয়াকুল কী এটা আগে বোঝার চেষ্টা করি তাওয়াকুলটা হলো যে কোনো কাজ সফলভাবে সম্পাদন হওয়া না হওয়ার ব্যাপারে আল্লাহ তালার উপর ভরসা করা অর্থাৎ আল্লাহ তালা চাইলেই আমার এই কাজটা সুচারুরূপে সম্পন্ন হবে এবং ভালোভাবে সম্পাদিত হবে এই আল্লাহ তাওয়্লাপাকসো মাহানা তাল্লার যে বান্দার হাসিল হয়ে যাবে সে ব্যক্তির জন্য আল্লাহতালা যথেষ্ট হয়ে যাবেন অর্থাৎ কেউ যদি আল্লাহর উপর আস্থা রাখে কেউ যদি আল্লাহ তালার উপর ভরসা রাখে তাহলে তিনি যথেষ্ট হয়ে যাবে আর আল্লাহর প্রতি আস্থা এবং ভরসা রাখার অর্থ হল আল্লাহ তালা যে সব কিছু পারেন আল্লাহ তালা যে সমস্ত কিছুর শক্তি যে আল্লাহ তালার হাতেই একমাত্র এটিকে বিশ্বাস করা এটি বিশ্বাস করার উপরে নির্ভর করে একজন মানুষের তাবাক্কুল করা অথবা না করা এই এর অর্থ আবার অনেক আমরা ভুল বুঝে থাকি আল্লাহর প্রতি ভরসা করার অর্থ এই নয় যে আমি কোনো কাজ হাসিলের ব্যাপারে সাধারণত যে সমস্ত স্টেপগুলো পার হতে হয় যে সমস্ত পদক্ষেপগুলো গ্রহণ করতে হয় তার কোনোটি গ্রহণ না করে শুধু আল্লাহরপরে ভরসা করে নিলাম অন্তরে আল্লাহর প্রতি বিশ্বাস আছে ভক্তি আছে ভরসা আছে আস্থা আছে। এটুকুর উপরে নির্ভর করে আমি বসে থাকলাম সে কাজটি বাস্তবায়িত করার জন্য কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করলাম না এটিকে তহক্কল করে না এই জন্য এক ব্যক্তি রসুল্লাহ সাল্লা সাল্লামকে জিজ্ঞেসাকলিয়া রসল আল্লাহ আমার ওঁট আমি নিয়ে এসেছি এটিকে ছেড়ে দিয়ে আল্লাহর আল্লাহরপরে তকল করব কিনা আল্লাহ রসুল সল্লা সাল্লাম বলেছেন হাওয়া অক্কাল আল্লাহ তুমি ওঁটের রসিটিকে কোনো কিছুর সঙ্গে আগে বাঁধ এরপর তুমি আল্লাহ তাল্লাহ উপরে তকল করো তাহলে এখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে আল্লাহর পরে তাওকলের মানে হইল আমি সমস্ত উপায় সমস্ত বাহ্যিক উপকরণ এগুলো বাদ দিয়ে শুধু বিশ্বাস করা ভক্তি করার নাম তা অকল নয় বরং দুনিয়ার সমস্ত উপায় উপকরণ যেমন কথার কথা একজন মানুষ ভালো রেজাল্ট পেতে চাচ্ছে তার পরীক্ষা তাহলে পরীক্ষা ভালো করার জন্য তাকে ভালো পড়াশোনা করা ভালোভাবে পরীক্ষা দেওয়া যথাসাধ্য চেষ্টা করা সব কিছু করার পরে চূড়ান্ত সফলতার জন্য আল্লাহ তালার উপর ভরসা করা এবং আল্লাহ তালার উপর নির্ভর করা এটি হলো মূলত তাওয়াক্কল এর বিপরীতে আমরা যদি আল্লাহ তালার উপরে ভরসা ছেড়ে দেই এর বিপরীতে আমরা যদি দুনিয়ার কোনো উপকরণ যেটা গ্রহণ করে এগুলো বাদ দিয়ে দিই তাহলে সেটি কোনো অবস্থাতে হবে না তাওয়াক্কল প্রসঙ্গে আরও বিস্তারিত কিছু আলোচনা আমাদের অত্যন্ত প্রয়োজন ইংশাহ আল্লাহ অন্য কোন পর্বে আলোচনা করা যাবে আজকে আমাদের সময় একেবারে শেষ হয়ে আসছে আল্লাহ তালা আমাদের সকলকে অন্তরে আল্লাহ তালার ভয় আল্লাহ তালার প্রতি বিনম্রতা মানুষের বিনম্র হওয়া এবং আল্লাহর প্রতি ভরসা এই গুণগুলো অর্জন করার তফিক দান করুন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি যারা এতক্ষণ সঙ্গে ছিলেন আল্লাহ তালা তাদের সকলকে উত্তম বিনিময় দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত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 मानवतार कल्याण निर्देश सन्तान पढ़ाओ अपर दिखे मुस्लिम देश गुलर पुरस्कार घोषणा कर ড আব্দুল্লাহ জাহাঙ্গীর বিন ইউসুফ শেখ শাহিদুল্লাহ খান মাদন মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম জাহাঙ্গীর আলম